السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين أما بعد ونبي بكر الصدق رضي الله تعالى عنه قال لرسول الله صلى الله عليه وسلم علمني دعاء أدعو به في صلاتي قال قل اللهم إني ظلمت نفسي ذلما كثيرا ولا يغفر الظنوب إلا أنت فاغفر لي পরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি তিনি হচ্ছেন আউবাকার রাজি আল্লাহ আনহো এর চাইতে মর্যাদার দিক থেকে আর কেউ উদ্ধি হতে পারে না যাকে সিদ্দিক টাইটেল দিয়েছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সিদ্দিক আকবর رضی اللہ تعالی عنہ আল্লাহর নবীকে বললেন হে আল্লাহর লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত فاগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা আমি অনেক আমি অনেক জুলুম করেছি আমার নাপসের উপরে আমার নিজের উপরে অনেক জুলুম করেছি জুলুম করেছি মানে আমি পাপ আমি অন্যায় করে ফেলেছি আর এটুপুরে অন্যায় ও আর কেউ ক্ষমা করার নেই অতভা আল্লাহ তোমার পক্ষ থেকে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দাও ওর হামনি আমাকে দয়া করো फुरश्च क्षमाशील ए तुम्हें दयाशील जुलूम कर दिखे खराबर दिखे पाड़ी अतए तुम छाड़ा क्यों क्षमा कर नहीं तुम्हें क्षमा करो दया करो कारण तुम तो गफुर तुम्हें तो राहिम तुम्हें क्षमास दयाशील दुआ अल्लाह नबी आलाम आउबे शिखे दिल्ली আউবাকারের মতো মানুষ আল্লাহ রাসুলসালের কাছে দুয়া শিখিয়ে নিচ্ছেন আল্লাহ আমরা জানি না পারি না সঠিক পারি না তারপর কোনো আলেমের কাছে গিয়ে কোনো একটা বই নিয়ে আমাদের শিখার আগ্রহ হয় না এজন্য বন্ধুগণ আপনার বলবো আসুন দিন শিক্ষার জন্যে আগ্রহ থাকা দরকার দিন শিক্ষার জন্যে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করা দরকার দিন শিক্ষার জন্য এই ধরনের যে সমস্ত স্যাটেলাইটের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দিন প্রোগ্রাম আলোচনা হয় দার্শে হাদিস দার্শে কোরআন দার্শে তহির এই ধরনের আলোচনাগুলিকে বিভিন্ন বিষয়ের যে আলোচনা এগুলি শোনার জন্য কোন চ্যানেলে কখন হয় এগুলির একটা লিস্ট আমরা কিন্তু কোন চ্যানেলে কোন ফিল্ম হয় এটার কিন্তু খবর ঠিকই রাখা যায় কোন চ্যানেলে কোন খেলা হয় সেটা খবর ঠিকই রাখি আমাদের ছেলেমেয়েরা রাখে নিজেরা রাখে কিন্তু দেখা যায় যে কোন চ্যানেলে কোথায় দিনের শিক্ষা হয় কোথায় কোরআনের তালিম হয় কোথায় হাদিসের তালিম হয় এগুলির ব্যাপারে আমাদের অনেকটা অবহেলা দেখা যায় আসুন অবহেলা না করে এই বিষয়গুলি আমরা শিক্ষার জন্য যে সমস্ত ইসলামিক টিভিতে যে সমস্ত চ্যানেলে দিনের সঠিক শিক্ষা দেওয়া সেগুলি শেখার জন্য আমরা একটা সময় আমরা একটা সুযোগ গ্রহণ করি এটা হবে আমাদের জন্য দুনিয়ার কল্যাণ ও আখেরাতের কল্যাণ বন্ধুগুন এরপরে যেটা আমাদের হাদিস ওয়ান রাহাল থেকে বনিত তিনি বলেন খেয়াল করেন বলছেন আমি রাসুলের সঙ্গে সালাত শোনা কথা না পড়া কথা না বরং স্বয়ং দিয়ে দেখেছে আল্লাহর নবী কিভাবে সালাত আদাই করেন আল্লাহর এসে তার ডান দিকে সালাম ফিরতেন কি বলে আসসালাম আলাইকুম ওয়ান বামদিকেও তিনি বলতেন তিনি বলতেন আসসালাম আলাইকুম তাহলে ডানেও আসসালাম আলিকম রহমতুল্লাহ আবার কাত বামেউ আসসালাম আলিকুম রহমতুল্লাহ বারাকাত এই হালিসটি আবু দাউদ সহি সানে বর্ণনা করেছেন হালিসটি সহি সালামের ক্ষেত্রে শব্দ কে কেউ বলেছেন যে ও আবার কাতু বাম দিকে সাব্যস্ত না তবে কিছু বিশ্বস্ত কপির মধ্যে আবু দাওদের কপিতে ও বারাকাতু শব্দ রয়েছে বাম দিকে যেমন ডান দিকে রয়েছে আসসালাম আলিকম রহমতুল্লাহ আবারকাতু বামদিকেও রয়েছে আর বামদিকে এই দুই নম্বর তিন নম্বর দানদিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বামদিকেও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই তিনটা হয়ে গেল চার নম্বর হলো ডান দিকে আসসালাম আলাইকুমুল্লাহ আর বামদিকে তবে সালাম দিয়ে ডান দিকে একটু মাথাটাকে ঘুরাই নিতে হবে বলতে হবে আসসালাম আলাইকুম ওরমাতুল্লা এইভাবে ডান দিকে একটু মাথাটা ঘুরিয়ে নেবে তাহলে এই চার পাঁচ ভাবে রাসুসাল্লামের সালামের শব্দগুলো আমরা বিশুদ্ধ হারিস দ্বারা প্রমাণিত হয়ে যায় মনে রাখতে হবে কোন সময় এটা কোন সময় ওটা এইভাবে এসেছে له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما عطيت ولا معتيا لما منات ولا ينفوذ الجد منك الجد متفقنا عليك مغير بن رضي الله تعالى عنه بولين الله على النبي عليه الصلاة والسلام بطيتي فروز صلاة الربوري تني بولتن سلام في رجاء تكون الله على النبي عليه الصلاة والسلام لا إله إلا الله الله چراكونا সত্যিকারে মাহবুদ নেই তিনি সবকিছু করার প্রতি ক্ষমতাবান যা চাইবেন তাই করবেন ফলিমা তিনি যা চাইবেন তাই করতে পারবেন যা যা নিষেধ করবেন যা রোখতে চাইবেন রোখে দিবেন যা করতে চাইবেন করবেন মোহ আলাম তা তিনি সবকিছু করতে তার ক্ষমতা রয়েছে আর তুমি যা নিষেধ করে দিয়েছো বারণ করে দিয়েছ বন্ধ করে দিয়েছ টেনে ধরেছ সেটা দেওয়ার মতো কাউরি ক্ষমতা নেই ওলায়ন ফৌজ আল যাদ আর কোনো ক্ষমতা বানের ক্ষমতা তার অর্থ করি টাকা পয়সা তার নেতৃত্ব কর্তৃত্ব তোমার কাছ থেকে কোন কি দোয়া বলবো আল্লাহামি এবং মুসলিম বর্ণনা করেছেন ওয়ান হু আসার মুবসরার একজন দশজন সাহাবিকে আল্লাহ নবী আলী সালসালাম একটি হালিসের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই बर्णा कर नबी आल सल्दी बखल अल्लाह बखली तुम्हारे पाना चाची एर पर सलाम फिर से जानबो तरह एक छोट बिरती আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে রসুল্লাহ সাল্লু আলিউলাম বলেছেন মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত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 আগে আমরা আলোচনা করছিলাম তিনি দোয়া পড়তেন্লাহ এই দোয়াটা আমরা শিখব এবং সালাম ফিরার পরে পড়ার চেষ্টা করবো ان تعوض بهن دبر كل صلاه اللهم اني اعوذ بك من البخل واعوذ بك من الجبن واعوذ بك من ان ارد الى ارضى للعمر واعوذ بك من فتنه الدنيا واعوذ بك من عذاب القبر راहुल بخاري سعد بن ابي وقاص الله تعالى عنه جيني একজন অত্যন্ত জাইলুল কদর সাহাবী ছিলেন الله تعالى عنه আশায় মুবশারার দশজন সাহাবিকে আল্লাহর নবী সালাম একটি হালিসের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই সাহাবি তাহাবি বর্ণনা করছেন যে আল্লাহর নবী আলি সালাম এই শব্দগুলি দিয়ে প্রতিটি সলাতের পরে আল্লাহর কাছে পানাহা চাইতেন আল্লাহর কাছে আশ্রয় চাইতেন সমস্ত জিনিসের অনিষ্ট থেকে তাহলে ফরজ সালাতের পরে এই দুয়াটাও আল্লাহর নবী পড়েছেন সেটা হলো কি আল্লাহ ইন্নি আউদিনাল বখল আল্লাহ আমি বখলি থেকে তোমার কাছে পানা চাচ্ছি অনেক মানুষ আছে যারা বখিল নিজেও খায় না পড়ে না ছেলে মেয়ে বা তার অধীনস্থ যারা তাদেরকেও দেয় না যার ফলে বখিল নিজেও ভোগ করে না অন্যকে ভোগ করতে দেয় না কাজে আল্লাহর দান নিজে ভোগ করুন অন্যকে ভোগ করার জন্যে সুযোগ দেন তাই আল্লাহ নবী আলিসাল্লাম বকিলি কার্পণ্যতা কীরপন এই কীরপন যে কার্পনতা করে এটা একটা ব্যাধি তাই এই ব্যাধি থেকে আল্লাহ নবী আলিসালাম সালাম ফিরার পরে তিনি আল্লাহর কাছে কি চাইতেন পানা চাইতেন ওয়াউজে কামিনার জুবন এবং বুঝদিলি অত্যন্ত দুর্বল মনের মানুষ একটুতেই ভয় পায় কোনো কাজ করার ব্যাপারে কোনো মোকাবেলা করার ব্যাপারে শক্তি পায় না দুর্বল মন দুর্বল হার্ট দুর্বল এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহনবী আলিস্লাতাম এমন বার্ধক্যে উপনীত হওয়া বুড়ো হয়ে যাওয়া করতে পারে না নিজের কাপড় পড়তে পারে না গোসল করতে পারে না এমন কে করে সাধারণ যার কোনো মূল্য থাকে না একেবারে বয়োবৃদ্ধ হয়ে যাওয়া থেকে আল্লাহ তোমার কাছে পানা চায় এ বলে আল্লাহ নবী দোয়া করতেন ওয়াউদিক ফিতনাথি দুনিয়া এবং দুনিয়ার ফিতনা থেকে आल्ला तुम्हारे पाना चाहिए लोभ लालसा सर दौलतना फेतना और तीन नम्बर गोभ आज गदिर लोभे पृथ्वी की देखते ही कत हत्या कत निर्तन कत जुलूम ये गदी ठीक रखार गी नारे अब अर्थाणी मारात कतु नारे आज नारी आल्लामार उन्मतर सब चाहते बड़ो फेतना रेखे गिल नारी तुनियार लोभ लालसा दुनिया फेतना दुनिया शाहव दुनिया के अग्राधिकार देखे हत के छोटे देखा फेतना थे आल्ला नबी পানা চাইতেন আর প্রশ্নের উত্তর না দিতে পারলে এইখানে কঠিন শাস্তি শুরু হয়ে যাবে কেমন পর্যন্ত শাস্তি চলতেই থাকবে তাই ওই কবরের আজাব থেকে মহানবী মোহাম্মদুর রসোল্লাহ সর আল্লাহর কাছে পানা চাইতেন তাহলে আল্লাহর Habib, আল্লাহর Khalil Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. আল্লাহর কাছে যদি পناہ চাই, আশ্রয় চাই, তাহলে আমাদের কি করা উচিত বলেন? আমাদের উচিত আল্লাহর কাছে পناہ চাওয়া। এই জন্য সালাম ফিরিয়ে দিয়ে আমাদেরকে এই দোয়াগুলি পড়তে হবে। এই হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। ওয়আন সাউবান রাদিয়াল্লাহু তাআলা ক্বাল kana Rasulullah sallallahu alaihi wasallam min salatihi astaghfiru Allah sallasan wa qala Allahumma anta as-salam তিনি বলেন্লাহ আলী সালাদা বোঝা গেল যে আল্লাহ নবী দুই দিকে সালাম ফিরার পরে সাহাবাহামদের দিকে মুখ করে ফিরে বসতেন তখন তিনি তিনবার আল্লাহর কাছে করতেন আল্লাহর কাছে বলতেন আশক ফিরুল্লাহ আশোক ফিরুল্লাহ তিনবার ইস্ত্রিকার করতেন আল্লাহর কাছে জালাল হে কালাম হে সম্মানিত হে মহিমান্বিত মহার নব্বুল আলমিন তাহলে আল্লাহ নবী আলহ সালাতাম সালাম ফিরে সাহবাদ দিকে মুখ করে বসতেন তাহলে এটা পাঁচ অক্ষ সালাতের বসবেন আর কিছু সালাত না এটা কিন্তু দিকে মুখ করতেন এবং এই দোয়া বলতেন আল্লাহ নবী আলহিসাল্লাম যেইভাবে সুন্নতির তরিকায় আমাদেরকে শিক্ষা দিলেন দোয়া পড়ার এগুলি আমরা পড়ব এগুলো আমাদেরকে ইয়াদ করতে হবে হেবস করতে হবে মুখস্থ করতে হবে হাদিসের কিতাব থেকে আমাদের কি দোয়া পড়তেন এগুলির ধারাবাহিক পরে প্রতিদিন যদি দোয়াগুলি পড়তে থাকেন একদিন দুই দিন তিন দিন দেখা যাবে দোয়াগুলি আপনার মুখস্থ হয়ে যাবে سلاثا وثلاثين. وحمد الله سلاثا وثلاثين الله سلاثا وثلاثين فتلك تسع وتسعون وقال تمام المية لا إله إلا الله وحده لا الشريك لا له الملك وله الحمد وعلى كل شيء قدر غفرت له ختايا ولو كانت مثل جبد البحر راه مسلين وفي رواية أخرى أن التكبير أربع وثلاثون بل نقول على الله نبي عليه الصلاة والسلام ফরো সালাতের পরে আর কি দোয়া বলতেন সেটা আবু থেকে বর্ণিত তিনি আল্লাহ নবী থেকে বর্ণনা করে বলেন আল্লাহ নবী আলী সালাতাম বলেছেন যে ব্যক্তি প্রতিত্তিশ বার সুবহান আল্লাহ বলবে সুহান আল্লাহ সুবাহ আল্লাহ সুহান আল্লাহ ও হামিদ আল্লাহ বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে ওয়া কবর আল্লাহিন এবং তেত্তিশ বার আল্লাহ হয়ে গেল একশো বার পূর্ণ করার জন্য বলবেলাুল হাম আল্লাহ এই একশো বার হয়ে গেল আল্লাহ বলেন এই আমলটা যে করবে তারা করে দিবেন একজন মানুষ অজান্তে অনেক পাপ করে জেনে বুঝে পাপ করে তাই সমুদ্রের ফেনা পরিমাণ বলতে অধিক পাপ যদি একজন মানুষের হয় आज फरज सला तेतिस बार सोभानल्लाह तेतिस बार आल्हम्द्ला तेत बार आल्लाकबर एक्श बारूर्ण करार जे लाहिदलाहुल हम ओह अल्लाकिर एक गलत पाप क्षमा देता जदिर फैन समतुल्य है ये फैनुल्य बोलते अधिक पापर कथा बलामाणी होते हमें कथा नय बंदुगण यही हादिस वर्णना करा मुस्लिम অন্য বর্ণে আছে আন্না তকবির আর বা উম তকবীর সুমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আর তকবির চৌত্রিশবার তাহলে একশো বার হয়ে গেল এটা অন্য আরেকটা পদ্ধতি হয়ে গেল এই সালাতের পরে তসবি পাঠের চারটা নিয়ম রয়েছে কয়টা নিয়ম চারটা এক নম্বর নিয়ম যেটা মুসলিম শরীফে আমরা পেলাম তেত্রিশ বার সুমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একশোবার পূরণ করার জন্য লাইহিল্লা ওয়াহাদা এই হলো একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হল তেত্রিশ বার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশবার আল্লাহ আকবর এই বার হয়ে গেল আরেকটা পদ্ধতি যেটা সই হানিস সেটা হলো সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ পঁচিশ বার আল্লাহ আকবর পঁচিশ বার লাহ্লাহ পঁচিশ বার এই হয়ে গেল আর একটা পদ্ধতি যেটা হানিসে এসেছে সেটা হলো সুফহান আল্লাহ দশ বার আর আহমদুল্লাহ দশ বার বাস দশ বার করে এই চারটা পদ্ধতি আল্লাহর নবী থেকে যার দুইটা দুইটা আমরা এখানে পেলাম আর অন্য এসেছে এই চারটা পদ্ধতির যে যেকোনো একটা আপনি করতে পারেন এক এক সময় এক একটা করেন এটাই হবে উত্তম এছাড়া আমাদের মনে রাখতে হবে এই তসবি গুনার সময় আমরা হাত দিয়ে তসবি গুনবো কারণ এটাই হলো রাসুল সাল সাল্লামের সুন্নত তিনি ডান হাতের आंगुलिर ग्रीरा दिए तस्बी ग तुम्हें दिवस कथा बोलने ता दिए अपनी पाथर आंगुल दिए तस्वी पाठ कर चेस्टा कर आदाय करते गए प्रकार सुन्नत क्या जो कर देव ना ये मन रखते हम जदि तस्वीर बेपारे कि हादस इसगुलना सबग दुरबल सही हादी करब आल्ला हाथ दिए आंगुल क्यों जो बाम हाथों जो करते निषिता होते सुन्न थल डान हाथ दिए तस्वी गा अल्लाह रबुल आलमीन के रसल्ला सल्लासम करतृक फरज साले सुन्नति नियमे अजकार दुआ একাকি আল্লাহ নবী করেছেন সাহাবা একরাম করতেন সেটাই আমরা করব। এটাই আমাদের জন্য উপযুক্ত এটা বানানো কোনো পদ্ধতি বা নিয়ম আমরা পালন করব না এটাই হবে আমাদের এই দার্শে হাদিসের মাধ্যমে শিক্ষণীয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হাদিসের আলোকে আমাদের এ বাদত গুলি করার তৌফিক দান করুন এই বলে আজকের পর্বে এখান থেকে বিদায় নিচ্ছি বাকি দার্শে হাদিস শোনার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ও বারাকাতো